তিনি বলেন যে সময়টা সাল্লা সালাতের অপেক্ষায় থাকে তার সে পুরা সময়টাই সালাতের মধ্যে গণ্য হয় যতক্ষণ না সে হাদাস করে জনৈক অনারব বলল হে আবু হুরাইরা হাদাস কি তিনি বললেন শব্দ করে বায়ু বের হওয়া